আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ শ্রোতা আবারও আমরা ফিরে আসছি আমাদের ধারাবাহিক সাহি হুল বুখারি হতে আদব বা শিষ্টাচার বিষয়ক হাদিসের আলোচনায় আমরা আজকে যে অধ্যায় থেকে আলোচনা শুনবো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 عندما يحدث عن هذا بخاري رحمه الله وعلى الله عليه وسلم رضي الله تعالى عنه حديث ما يحدث؟ حديث نمبر 5000 نشطة تراشي نمبر ابو أيوب انصاري رضي الله عنه قال يقولون أنه يحدث عنه رسول صلى الله عليه وسلم يلقى احسل يحدث عنه نفسه اخبرني بعمل يدخلني الجنة আল্লা রসুল সালি আমাকে এমন আমল সম্পর্কে সংবাদ দিন যে আমল আমাকে জান্নাতে নিয়ে যাবে যে আমল আমাকে নিয়ে একটু আশ্চর্য হয়ে বললেন কি হয়েছে এই বেচারা কেন রাসুল সাল্লামকে এইভাবে জিজ্ঞাসা করছে ফকআল রাসুল্লাহ সালি সাল্লাম আরাব্লাহু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 এভাবে জিজ্ঞাসা করছিলেন তাকে বললেন ঠিক আছে বল দিচ্ছি তোমার জবাব থেকে জবাব দিলেন এমন আমলের যে আমল করলে বললেন আল্লাহর এবাদত করবে অন্য কারো জন্য এবাদত নয় একমাত্র আল্লাহর জন্য লু শিখবিহি সইয়া আল্লাহর সাথে কোন শিরকে লিপ্ত হবে না তৃতীয় বললেন তকিমুসলা সালাত কায়েম করবে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 পারে না আগের হাদিসে পেলাম আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা জান্নাতে যাওয়ার একটি মাধ্যম আর এই হাদিসে পেলাম আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা জান্নাত বন্ধ হওয়ার একটি মাধ্যম আল্লাহ আল্লাহ সানা তত্মীয়তা সম্পর্ককে কত গুরুত্ব দিয়েছেন জান্নাতে যাওয়ার মাধ্যম করে দিয়েছেন আবার জান্নাত থেকে বঞ্চিত হওয়ার তাহলে আমরা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা হলো একটি বড় ধরনের অন্যায় বড় ধরনের কবিরা গুণা কোন ব্যক্তির মাঝে যদি ইমান ইসলামের অন্যান্য কাজগুলি ভালো থাকে কিন্তু আত্মীয়তা সম্পর্ক সে ছিন্ন করে তাহলে সে সরাসরি কখনোই জান্নাতে যেতে পারবে না এই অপরাধের কারণে তাকে শাস্তি ভোগ করতে হবে শাস্তি ভোগ করার পর হয়তোবা সে অন্যান্য আমলের কারণে জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে যাওয়ার সুযোগ লাভ করবে প্রিয় দর্শক শ্রোতা সমাজে মানুষ রয়েছে দুশ্রেণীর এক শ্রেণী হল সচ্ছল আরেক শ্রেণী অসচ্ছল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 এবং সর্বদাই আত্মীয়তা সম্পর্ক বজায় রাখার নির্দেশনা দিয়েছেন কঠিন সতর্ক করেছেন আত্মীয়তা আমাদের আত্মীয়তা সম্পর্ক সঠিকভাবে বজায় রাখতে পারি একটি বিষয় স্মরণ রাখা উচিত আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা বলতে কি বোঝায় আমাদের সমাজে আবার আত্মীয়তা সম্পর্ক বজায় রাখতে গিয়ে আমরা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 এ সমস্ত বিষয়ে যোগাযোগ রাখবে কিন্তু একজন যাদের সামনে যে সমস্ত মেয়েদের সামনে খোলা মেলা বসা যাবে না বা যে সমস্ত পুরুষের সামনে চলাফেরা যাবে না সেই সীমারেখা অবশ্যই তা কখনো লঙ্ঘন করে আবার সম্পর্ক বজায় রাখার নামে সেগুলি লঙ্ঘন করা কখনো বৈধ হবে না এরপরে ইমাম বখারি রাহ যে অধ্যায় নিয়ে এসেছেন বাবু মান রিস্কে বিশিলাতির রাহিমে रेजेक स्वच्छलता पे चाय तरतम गुरुत सहकारे आत्मयता सम्पर्क बजाए रखते मेहमानदारी भलो भाव करते आपनर आत्मीय जर का सुविधा पा तथा सम्पर्क रखलें जर सा सुविधा पा तथा सम्पर्क नष्ट कर लिखा रेजेक स्वच्छलता पे বলেন प्रसिद्ध सहबी आबूहरा अनुभवर्णा कर राहु जो आनंद देर रेजे केच्छलता आस आयु बृद्धि से जान आत्मीयार सम्पर्क बजाय रखे आत्मयता सम्पर्क ठीक रखे आज के कारण जर सा आत्मीयता सम्पर्क नहीं तरह सम्पर्क बजाय रखार सर्व चेष्टा करी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 সেজন্য তার আত্মীয়তা সম্পর্ক বজায় রাখে সাথে তিনি আরেকটি হাদিস করেন তিনি এ পর্যায়ে আমরা একটু ছোট্ট বিরতি নিতে যাচ্ছি বিরতির পরে আবার আমাদের আলোচনা সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতির পরে আবার ফিরে আসলাম বিরতির পূর্বে আমরা একটি হাদিস নিয়ে আলোচনা করছিলাম রসুল সাল্লি সাল্লাম বলেন মনসার রাহু যাকে আনন্দ দে।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 সম্মানিত দর্শক শ্রোতা অতএব হাদিস আমাদেরকে বলে দিচ্ছে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা রেজাকে সচ্ছলতা নিয়ে আসার একটি অন্যতম মাধ্যম এমনকি মানুষের জীবনে আয়ু বৃদ্ধির একটি মাধ্যম প্রশ্ন আসতে পারে মানুষের আয়ু ও রেজেক তা তো লিখে রাখা হয়েছে যেমন হাদিসে এসেছে সন্তান যখন মায়ের জরায়ুতে একশত দিন তার হয়ে যায় তখন তার মাঝে রুহ দেওয়া হয় তার আয়ু কত দিন হবে তা লিখে দেওয়া হয় তোর রেজেক কি হবে তা লিখে দেওয়া হয়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 कारण आयुटा एभवे आत्मीयार्था रखबा आयु हो रखेक आत्मयतार सम्पर्क बजाय रख ले रेजेके स्छलता थे बजाय ना रखले से असच्छलता अपन रेजेके आसा रही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 আপনি এক ঘন্টায় যে কাজ করতে পারবেন একজন মানুষ সাধারণভাবে তিন ঘন্টায় সে কাজ করতে পারবে না এমনই আয়ের মাঝে বরকত দেওয়া এভাবেও হতে পারে আয়ু বৃদ্ধি হওয়ার বিষয় দ্বিতীয় বিষয় রেজেকে বরকত সেটাও একই ভাবে আপনি যে রেজেক পেয়েছেন এ রেজেক বৃদ্ধি হওয়া এর মানে এর মাঝে বরকত বৃদ্ধি হওয়া সম পরিমাণ রেজেক আরেকজন পেয়েছেন কিন্তু তার রেজেকে বরকত নেই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 এরপরে ইমাম বুখারি রাহম যে অধ্যায় নিয়ে এসেছেন বাং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে আল্লাহ সুবাহর সাথে তার সম্পর্ক বজায় থাকবে আল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক বজায় থাকা আর না থাকা বিষয়টি সহজ নয় এমন বোখারি রাহম অধ্যায় বেঁধেছেন যে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখবে আল্লাহর সাথে তার সম্পর্ক বহাল থাকবে সম্পর্ক হাদিস নম্বর পাঁচ হাজার নয় শত সাতাশি প্রসিদ্ধ সাহাবি আবুালহ নবী সালাম থেকে বর্ণনা করেন নবী সাল আলী হুসাল্লাম বলেন খালাক আল খালকা অথবা মানব জাতিকে সৃষ্টি সম্পন্ন করলেন সেই মুহূর্তে আত্মীয়তার সম্পর্ক আল্লাহ রাবুল আলমিনের কাছে আবেদন করে বসল হে আল্লাহ এটাই হচ্ছে একটি সুবর্ণ সুযোগ आत्मयता छिन्नर अपराधे आश्रय चावार अल्लाह नाम हाँ असुविधा नहीं आचार दिन अल्लाह तुम्हें कि सन्तुष्ट नोम जो सम्पर्क बजाय रखबे सम्पर्क बजाय रखबो तुम्हारे सम्पर्क छिन्न करबो एटे तुम कि सन्तुष्ट न তোমার জন্য তাই হবে রসুল সাল আলহিহাল্লাম এরপরে বললেন ফকরা তুম যদি ইচ্ছা করে তোমরা এ আয়াতটি পরে দেখতে পারো আল্লাহ বললেন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 তার আত্মীয়তা সম্পর্ক কখনো ছিন্ন হতে পারে না তার আত্মীয়তা সম্পর্ক অবশ্যই আমাদেরকে সেই রাখার তান করুন করছেন নবী সাল আলী হুসাল্লাম বলেন ইন্নার রাহিমাথুন রহমান ওয়াসালাকে ওসাল তুহু ও কথা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 তোমার সাথে যে সম্পর্ক ছিন্ন করবে আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করব। আল্লাহ আকবার আপনি আদায় করছেন আল্লাহ ফেলছেন। আল্লাহর সাথে সম্পর্ক গভীর করার জন্য কিন্তু যদি আপনি আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে থাকেন আল্লাহ আল্লা সুহানা হাত প্রতিশ্রুতি দিয়েছেন যে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখবে सम्पर्क बजाय रखबीयता सम्पर्क छिन्न कर सम्पर्क गभर रल्लर काटारे भार्क छिन्न अपनी वायतुल्लह दौड़ा हाज करतेप्पाप हार अथच अपनी आत्मयतार सम्पर्क छिन्न करतेबें सुप्रिय दर्शक श्रोता অতএব আমাদেরকে নিষ্প হতে চাইলে তার আগে এই সম্পর্কগুলিকে সুসংযত করতে হবে এ সম্পর্কগুলিকে সুন্দর করে নিতে হবে তাহলে আমাদের পক্ষে সম্ভব হবে আল্লাহ আল্লা সুবাহার সাথে সাথেও সম্পর্ক সুন্দর করা আল্লাহ সুহান হাত তাল কাছে নিষ্পাপ হওয়া আল্লাহ সুহানা হা তালা আমাদের সকলকে সে তেগ দান করুন সুপ্রিয় দর্শক শ্রোতা এমনই ভাবে হেমাম বুখারি রাহমাহুল্লাহ আরেকটি অধ্যায় বেঁধেছেন বাহেমা সম্পর্ক আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা এই প্রসঙ্গেই এ অধ্যায় ইমাম বুখারি রহেমা হল্লা নিয়ে এসেছেন সময় স্বল্পতার কারণে এ অধ্যায়টি নিয়ে আমরা আলোচনা করার সুযোগ পাচ্ছি না ইনশাহাল্লা পরবর্তী আপনাদের সামনে অধ্যায়েটি নিয়ে আলোচনা শুরু করব আজকে আমরা এখানে আমরা যেন সকলে আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে আল্লাহর সাথে সম্পর্ককে গভীর করে নিতে পারি আল্লাহ আমাদের সকলকে